আয়সা রদেলাহ তাল্হ্না হতে বর্ণিত তিনি বলেন আবু বক্কর রদেলাহ তালাহ এর নিকট ফাতিমা রদেলাহ তাল্লাহা নবী সাল্লাহ আলসালাম হতে তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অংশ দাবি করলেন যা আল্লাহ তাল্লাহ তাকে বিনা যুদ্ধে দান করেছিলেন যা তিনি সৎকার স্বরূপ মদিনাহ ও ফাদাকে রেখে গিয়েছিলেন এবং খায়বারের এক পঞ্চমাংশ হতে যে অবশিষ্ট ছিল তাও